ক্ষমতার লড়াইটা চলছে তো চলছে গাড়ি ঘোড়া ভাঙছে তো ভাঙছে পুড়ছে হরতালে হরতালে দেশ গেল রসাতলে এই নিয়ে জনতার হতাশা বাড়ছে সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ তবু নাকি সুন্দর চলছে সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ তবু নাকি সুন্দর চলছে ক্ষমতার লড়াইটা চলছে তো চলছে গাড়ি ঘোড়া ভাঙছে তো ভাঙছে পূড়ছে। ক্ষমতার লড়াইটা চলছে তো চলছে গাড়ি ঘোড়া ভাঙছে তো ভাঙছে পুড়ছে হরতালে হরতালে দেশ গেল রসাতলে এই নিয়ে জনতার হতাশা বাড়ছে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 তাই ঠাসে। জনদরদী দিবেশে কথা বলে ওরা দেশে ওরাই নাকি দেশ ভালোবাসে মাঝখানে মাছের কাটাই ঠাসে ধরে সব ওদের করদেশ ছাড়ারে ওরা নাকি দেশের গৌরব তাই ছড়াচ্ছে অশুভের সৌরভ ছড়াচ্ছে অশুভের সৌরভ বিশ্বের চোখে এই বাংলাদেশটা আজ শুধুই কলঙ্কিত হচ্ছে সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ তবু নাকি সুন্দর চলছে সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ তবু সুন্দর চলছে ওই শোনো রাজাকার পতনের স্লোগান চারিদিক থেকে ভেসে আসছে কানে কলঙ্ক থাকবে না কারো মনে ওই সোনো রাজাকার পতনের শ্লোগান চারিদিক থেকে ভেসে আসছে কানে কলঙ্ক থাকবে না কারু মনে এদিকে তো নাস্তিক দলে দলে বাড়ছে তা নিয়ে নেই কোনো ভাবনা ওদের বিচার কি হবে না ওদের বিচার কি হবে না সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ তবু নাকি সুন্দর চলছে এই জনসাধারণ নিয়ে কত নেতা কত কিছু বলছে ষোলো কোটি মানুষের প্রতিদিন আখি জল ঝড়ছে এই কিছু ষোলো কোটি মানুষের প্রতিদিন আখি জল ঝরছে সাধারণ সাধারণ জয় কি খালেদার সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ তবু নাকি সুন্দর চলছে সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ তবু নাকি সুন্দর চলছে